আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্মীলিল্লা রহমান রহিম আল্লাহামিল্লাহ রবীলিন ওয়বতিন ও সলাতাম সলীম নবীন মহম্মদীম ওসহাবি আজমাইন আগ দাওয়ক সমষ্টিক আলোচনায় পিস টি বাংলার দূরের কাছে সম্মানিত সুদর্শক আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা আল্লাহ রবিনীর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকার অর্থে তার দিন বোঝার এবং এর দায়িত্ব যথাযথ পালনের তৌফিক দান করেন আমি শুধু দর্শক দায়তী পরিভাষার অন্যতম পরিভাষা হচ্ছে বালো কাজের আদেশ আমরুবিল মাফ মন্নহী আনিল মুনকার মনকার বা গর্হিত কাজ থেকে বারণ করা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জন্য একান্ত আবশ্যকীয় এই উন্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাদেরকে গুরুত্ব অনুধাবন করতে হবে এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর এই আলোচনায় যে সকল অতিথিবৃন্দরা যোগ দিচ্ছেন চলুন আমরা তাদের সাথে প্রথমে পরিচিত হয়ে নিই আমার ডান্দিগরিষ্ঠ আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ ডক্টর হাফিজ এব হেজবুল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আর আমার বাম দিকে আছেন তরুণ আলেম শেখ মুখলামে আছেন একজন মানুষ তার আসল পরিচয় কখনো গোপন রাখতে চায় না যে পরিচয় তাকে শ্রেষ্ঠত্ব দান করে সেটাই সে তুলে ধরে আর এই উম্মতের পরিচয়ের শ্রেষ্ঠত্ব কোথায় মহানবী মোহাম্মদ সাল্লী সাল্লামের রেখে যাওয়া দিনের পরিচয়ে প্রধানের মধ্য দিয়ে একজন ব্যক্তি কখনও এই ক্ষেত্রে কারপূর্ণ করতে পারেন না দুর্ভাগ্য যে আমরা আমরুবিল মারফ নহিয়া নির্মূলকার ভালো কাজের আদেশ মন্দ কাজের দৃষ্টি গুরুত্বপূর্ণ কাজটাকে হেলা করে উড়িয়ে দিই বলি এরা তো একদম লোক করবি তাহলে আমরা কারা আমরা কি উম্মতি মোহাম্মদী নই আমাদের দায়িত্ব কি তা বর্তায় না আমাদের উত্থান কেন আল্লাহ করেছিলেন কেন আমাদেরকে সবার শেষে এনে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন কেন আমাদের হায়াত কম দিয়ে বরকত এত বেশি দিলেন আমরা কি একবারও ভেবে দেখব না বিষয়টি গুরুত্বপূর্ণ এই প্রথমেই এ ব্যাপারে আমরা আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর রবি হেজবুল আসাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওলা আকিবতুল মুহাকিন ওলা আলা ওসলাল আল আহম্মদ চমৎকার বিষয়টি নিয়ে এসছেন আসলে মৌমিন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমরবিন মারুফ নাহিআকার অনেক হাদিস রয়েছে এ ব্যাপারে পাকে আয়াত রয়েছে এবং এ ব্যাপারে মুসলিম ইমানদারদের বৈশিষ্ট্য কৃষি বৈশিষ্ট্য বর্ণনা এটা রয়েছে আজকে আমরুবুল মারুফ নাহিয়া আল মুনকর যারা করবেন রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলছেন এরাই হচ্ছে খায়রু ওম্মাদ উম্মতের শ্রেষ্ঠতম উম্মাদ আর আমরুবিল মারুফ নাহিয়া আল মুনকার দেখা যাচ্ছে এটা ইচ্ছে করলেই করা যায় না বরঞ্চ এটা করার জন্য আল্লাহ রবুল আলমিনের তৌফিক লাগে এবং আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য জাতিকে এই মর্যাদা দেননি যে মর্যাদা দিয়েছেন উম্মতে মোহাম্মদ ইয়া রস উল্লাহলামকে এবং আল্লাহ বলেছেন যে তারা এই কাজটি করেনি এই জন্য তাদের উপর আল্লাহ আল্লাহনাত আসছে আমি সে আয়াত নিয়ে আসবো ইশা আল্লাহ আর তোমরা যদি এই কাজটা করো এই কাজটা করার কারণে তোমরা হবে সারা জাহানের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে সর্বোত্তম চলুন না আয়াতটা পড়ি সুরা আলে এমরানের সেই আয়াতটি প্রসিদ্ধ আয়াত বিখ্যাত আয়াত উম্মাতিন তোমরাই হলে কুমতুমিনশ্রেষ্ঠ জাতি তোমাদেরকেই নির্বাচন করা হয়েছে অখরিজাত বের করে নিয়ে আসা হয়েছে বাছাই করে নিয়ে আসা হয়েছে কাদের জন্য লিন্নাস আম সার মানবজাতির জন্য মুসলিম অমুসলিম সবার জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে দায়িত্বটা কি কেন তোমরা এই শ্রেষ্ঠত্ব অর্জন করলে এবং থেকে বিরত থাকতে বলবে নিষেধ করবে এখানে আমারও একটা তাৎপর্য আছে নাহি শব্দ ব্যবহারটি কিন্তু একটা তাৎপর্য আছে এটার সেগুলো আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন আমরা সেদিকে পরে যাবো যে বলতে চাচ্ছি এই দায়িত্ব পালনার্থ মানুষকে যে জাতি করবে অর্থাৎ আমরা আমাদেরকে আল্লাহ পাক নির্বাচন করেছে কিন্তু আমি আগে একটা কথা বলেছিলাম যারা এই দায়িত্ব পালন করেনি আল্লাহ তাদের উপর লানত করেছে। দেখুন সে জাতি কারা সেই আমাদের পূর্ব কার জাতি সুরা মায়েদের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন এরশাদ করেছে। কি আলা করবে না ফরমানি করেছে তারা শিবা লঙ্ঘনকারী ছিল কি ছিল সেই বিষয়টি পরের আয়াতির করছে মানে তারা করেছে কেন সেটাই এবং যারা তারা যে কাজটি তারা করতো তাহলে দেখেন কাহু না হন আমি ইসলাম কতই না নিকৃষ্ট ছিল তাদের সেই কর্ম দেখুন আল্লাপাক এখানে অন্যায় কাছ থেকে বিরত না কি করেছেন ঘোষণা দিয়েছেন এর সাথে আরো অনেক আয়াত আছে আবার হাদিসও আছে আপনারা ইনশালিম সাল্লাই সাল্লামের ভাষায় এটা স্পষ্ট হয়ে গেছে যে যারা দাওয়াতি কাজ করবে এদের ইমানের পার্থক্য বলে দিয়েছেন যে দাবাতি কাজ যদি পুরোপুরি করে তাদের ইমান কি ধরনের হবে দাওয়াতি কাজ যদি আর একটু কম করে তাদের কি হবে যদি আমর বিলা আর না করে তাহলে তাদের কি পরিণতি হবে এটা একটা হাদিসের মধ্যে স্পষ্ট করে নবী সাল্লাহ বলে দিয়েছেন মনরা মিনকুম মুন কারণ ফালু গৈীর বিয়াদিহি তোমাদের মাঝ থেকে কেউ যদি কোনো অন্যায় কাজকে দেখে সে জেনে নিজ হাত দিয়ে সেটাকে প্রতিহিত করে যেন আদেশ করা হয়েছে মানরা আিন কুম মুন কারণ বিয়াদিহি ঘৃণা করবে আর ওই বলেছেন ফাজ এই মুখ দিয়ে আপনার না বলা এবং হাত দিয়ে প্রতিহিত না করা শুধু অন্তর দিয়ে ঘৃণা করা এটা হচ্ছে দুর্বল ইমান কাজই আমি দাওয়াতি কাজ করব না অসাত কাজ থেকে নিষেধ দিব না তাহলে তো আমার ইমান দুর্বল আমি যদি আমল করি আমি যদি যা করি সুতরাং ইমানের সাথে সাথে আমল থাকতে হবে আমলের সাথে সাথে আমাকে সেটা ভালো কাজের আদেশ অসাত কাজ থেকে নিষেধ করতে হবে তো আমরাবুল মারুফ মানে সৎ কাজের আদেশ এর আওতায় কি কি জিনিস আসবে তিনি তো আরফুল মারুফ সবচেয়ে উত্তম যেটা সৎ কাজ হবে সেটা হলো আল্লাহর তোহিদের দিকে দাওয়াত তারপরে আল্লাহর তোহিদ বাস্তবায়নের যে সমস্ত মাধ্যম আছে অর্থাৎ বিভিন্ন এবাদত ফরাইজ ফরজকৃত ইবাদতের দাওয়াত সালাদ ফসক্ত সালাদ জাকাত হাজ সিয়াম। তারপরে অন্যান্য আবাদতগুলো মানে যত আওয়ামের আছে আমরা বলতে হলো সব আওয়ামের আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যত আদেশ বান্দাদের প্রতি আসে আল্লাহ তো বড় কথা তো অন্যায় আদেশ দিতে পারেন না যা আমাদের জন্য ক্ষতিকর যা আমাদের জন্য উপকার হয়ে আনবে না এরকম কোন আদেশ দিতে পারেন না অতএব কোরআনের ভিতরে যে শত শত আদেশ আছে এই আদেশগুলো সব হল মারুফ সৎকাজ এবং মুনকার হল কোরআনে যত নিষেধাজ্ঞা আছে রসুল সাল্লাহ হাদিসের ভিতরে যত নিষেধাজ্ঞা আমাদের কাছে দিয়ে গেছেন এগুলো শত শত হাজার হাজার এগুলো আমাদেরকে মানে এটা জানতে হলে এই দায়িত্ব পালন করতে হলে আমাদেরকে জানতে হবে মারুফগুলো কি এবং হুনকারগুলো কি অনেক সময় না জানলে মুনকারটাকেই মারুফ বলে দাওয়াত দেওয়া শুরু করে যে যেরকম বাস্তবে ঘটনা হচ্ছে আচ্ছা যেটা মারুফ সেটাকেই মুনকার বলছি আর মুনকারটাকেই আমরা মারুফ বলছি মারুফটাকে হুনকার করছি এমন অবস্থা হয়ে যেতে পারে যেতে হচ্ছে ছোট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই আলোচনায় আশা করব ফিরে আপনাদের সকলকেই আমাদের সাথে পাবো আসসালাম আলাইকুম আহমতুল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 জেনে নাম ইসলাম আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বি আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান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 সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুদী দর্শক বিরতির পর আবার আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি একটি কথা আল্লাহ রুবুল্লা আলমিন নবী ও রসুলদেরকে নির্বাচন করতেন আর আমাদের কাছে জাতির কাছে প্রেরণ করতে। আল্লাহ রব্লা আলমিন আমাদের সম্বন্ধে কি কথা বলছেন আমাদেরকে নব্বত দেবেন না কিন্তু কী বলছেন কুন্তু হায়িন ওখর আমাদেরকেই বের করে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য অর্থাৎ আমাদের নির্বাচনটা আল্লাহরবুল্লা আলম এভাবে করেছেন যে আমাদেরকে নবু ও তো রিসালত দেবেন না কিন্তু আমাদের নবু ও তো দায়িত্ব আমাদের কাদের চাপিয়ে দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমে নিজে আমাদেরকে নির্বাচন করে নিয়ে আসছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আল ইসলাম যে দিন রেখে গিয়েছেন সেই দিনটা আমাদেরকে প্রচার করতে হবে প্রকাশ করতে হবে আমরবী মাউরবালকাদের আদেশ করতে হবে খারাপ কাছ থেকে নিষেধ করতে হবে এই দায়িত্বটা নবী আমাদের কাছে দিয়ে গেছেন আল্লাহ রবুল আলীন আমাদেরকে সে কারণে চয়ন করেছে এটাই যে এর চেয়ে বড়ো মর্যাদা আপনি কি চান আল্লাহ নবী নির্বাচন করেছেন আসমানি কিতাব নাজিল করেছেন আর নবী দেবেন না কেয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না কিন্তু কেয়ামত পর্যন্ত ওই দিন জারি থাকবে কী করে সচল থাকবে কী করে এর গতি বেগমান থাকবে কী করে সেজন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর আলমিনাংশ এবং নাহি আনিল মুন আমরা পরিচয় জানলাম যখনই আমি সুযোগ পাবো একজন ব্যক্তি আল্লাহর ফরাইজ পালন করতেছে না সালাত করতেছে না এমনকি আমার পরিবারে আমি দেখতে পাচ্ছি আমার ছেলে পড়ে না আমার মেয়ে পড়ে না আমার স্ত্রী পড়ে না তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমার উপরে এটা ফরজ এমনকি এই ফরজ আদায় না করলে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব। তার কারণ আল্লাহ কাছে আল্লাহর কাছে জবাব দিই অন্য কেউ আমি দেখতেছি সে সালাত করতেছে না তাকে আমি ডাকব এইগুলো হল আমর বিল মা বাস্তব অবস্থা বাস্তব রূপ একটা হলো আর একটা হলো বাস্তব রূপ জাকাতের ফরজ অতিবাহিত হচ্ছে সে দিচ্ছে না যদি এগুলো না বলি আর আমি যদি আমর বিল মারুফের ওয়াজ করে যাই এটা তো কোনো ফায়দা হলো না আমর যে নেতর কথা বলা হয়েছে আমরা এটা বুঝলাম তাহলে আল্লাহর নির্দেশ কি আমাদের জন্য আমরা বিল মারুফ মা আররুফ নাহমুনের ক্ষেত্রে আল্লাহর নির্দেশ কি আল্লাহর নির্দেশ কোথাও তোমাদের মধ্যে থেকে বিশেষ একটি দল বাছাই করতে হবে যারা মানুষকে খ্যারের দিকে ডাকবে এবং এর পরে বলা হচ্ছে খ্যার মানে কি বিল মানুষকে ভালো কাজের কথা বলবে অন্ধ কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবে এবং আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলেছেন জানেন মনকার করা কোরআনে পাক আল্লাহ পাক এর সাথ করেছেন অপরের বন্ধু নারীরা এবং পুরুষেরা কি করে আদেশ দেয় অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে এখানে যেটা সবগুলোকে কব আল্লাহ আল্লাহ রসুল এ তথ করছে দিকে মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ পাকবর্ণা করছে আপনি যেটা বলেছেন শেখ আকরাম যে ওই যে অনেক সময় এসে যাবে ভালোটা মন্দ হয়ে যাবে মন্দটা ভালো হয়ে যাবে সূন্যটা বেদাত হয়ে যাবে বেদারটা শূন্যকদেরই এটা বৈশিষ্ট্য আল্লাহ মাফ করুক আমাদেরকে হেফাজত করুক সেখানে আর আপনি যে হাদিসটা বলেছেন মান্রাহমিন কুমুন কেরান ফলি ইউরু বিয়াদি বিয়াদি মানে কি হাত দিয়ে রক্ষা করার প্রভাবশালী যদি তিনি এই দায়িত্ব থাকেন তার আওতায় যদি অন্যায় কোনো কাজ দেখা যায় তাহলে তাকে তিনি বাধ্য সেই কাজটাকে প্রভাব খাটিয়ে বিস্তার করে সেটাকে বন্ধ করতে হবে যদি সেই সুযোগ না থাকে মুখের যদি সুযোগ থাকে প্রতিবাদ তাকে জানাতে হবে যে কাজ করা যাবে না তার যদি তিনি না পারেন ইনশাল্লা আল্লাহর কাছে তিনি পাকড়াও হবেন না আর অন্তর দিয়ে ঘৃণা ঘৃণা করলে কিছুই যায় আসে না অন্যায় চলতেই থাকবে কিন্তু এই অন্তরের ঘৃণা নয় ঘৃণা থাকবে পাশে পাশে অন্তর দিয়ে ভাবতে হবে যে কিভাবে আমরা রক্ষা সেই জন্য চিন্তা ভাবনা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রথমে যে বলা হয়েছে যে ব্যক্তি কোনো মনকার গর্হিত কাজ দেখবে পাপ অস্থিরতা চর্চা গুণাহ চর্চা দেখবে অন্যায় চর্চা তাহলে সে প্রথমে তার হাত দ্বারা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে বলে হাত দ্বারা পরিবর্তন মানে কি যখন তাদের বয়স দশ বছর হবে তখন তুমি হাত দিয়ে এবার এই মুহূর্তে প্রতিহত করা শাসক লাগবে আচ্ছা আপনি রাস্তায় একটা কাটা পেয়েছেন এই কাটা সরাই থেকে আপনি পারেন না অবশ্যই পারেন তাহলে এখানে আপনি হাত কাজে লাগতেছেন কিনা এবং এই যেটা বললেন যে আমার পরিবারে আমার কর্তৃত্ব নেই চেয়ারম্যান সাহেবের এলাকায় দুজন ঝগড়া করতেছে আমি সরাই দিতে পারি দাওয়াতের নামে নৈরাজ্য সৃষ্টি করার কথা বলা কথা মানে আকাশ কুসুম কল্পনা যা বাস্তবে সম্ভব নয় সেগুলি ভেবে আল্লাহর দিনকে কলুষিত করার নামান্তর হচ্ছে না শ্রেণীর লোক খুঁজেই পাচ্ছে না হাত দিয়ে কিভাবে অন্যায় প্রতিহত করতে পারে বাইরে দেখলে বলা হয় স্ত্রীর ব্যাপার আছে সন্তানদের ব্যাপার আছে জিনিস যেখানে আছে তার প্রভাব যদি থাকে মায়ের উপর দায়িত্ব বাবার প্রভাব থাকলে বাবার উপরে দায়িত্ব অনেক সময় দেখা যায় সন্তানের প্রভাব থাকে পিতামাতার উপর তখন সন্তানের বিস্তার হয়ে না কিন্তু প্রভাবটাও পিতা মাতার এখানে আপনাকে আমি কথা বলব যে এই যে আসলে এটা যে উত্তম কাজ এবং সবথেকে বেটার কাজ এটার প্রমাণ হচ্ছে যে আল্লাপ আকরা বলার বলছেন যে ওয়াই আল্লাহুল্লাহ হাফিদুল নিশ্চয় আমি এই কোরআনকে এই দিনকে হেফাজত দায়িত্ব নিয়ে এনেছি এখন কেউ যদি বলে যে আমি এই যে একটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম তাহলে সেই কেমন লোককে এখতিয়ার করবেন এটা যদি রক্ষণাবেক্ষার দায়িত্ব নিয়ে নেয় তাহলে এই জিনিসটা যেনে সে রক্ষা করতে পারে সে ধরনের তো লক্ষ্য নিবে অর্থাৎ ভালো লোক নিবে সে সৎ লোক নিবে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমী দিনকে হেফাজত করার জন্য যাদেরকে নিয়েছেন অর্থাৎ যাদেরকে শরীয়তের জ্ঞান দিয়েছেন যাদেরকে শরীয়ত জানাইছেন তো আল্লাহর কাছে উত্তম ব্যক্তি সুতরাং উত্তম ব্যক্তিদের কুশ্চিনালের অনুমতি প্রভাবশালী ব্যক্তি ছিলেন না এই জন্য তিনি প্রথম স্তরটা প্রয়োগ করতে পারেননি দ্বিতীয় স্তরটা উনি প্রয়োগ করেছেন ও সময় প্রতিবাদ বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন তৃতীয় স্তরটা তো যখন তিনি তার দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করেছেন তখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে মুসা আলহ ইসলামের দিকে তাকান ফেরাউনকে দাওয়াত দেওয়া হয়েছে এরপরে যখন চ্যালেঞ্জ এসে গেল মুসাআল ইসলাম অটল দাঁড়িয়ে থাকলেন কেননা তিনি মসজিদা প্রাপ্ত যখন মুসা আল্লি ইসলাম তার দায়িত্ব পালন করলেন সুচারুরূপে সম্পন্ন করলেন আল্লাহর নুসরত আসলো যাদুকররা মুসলমান হয়ে গেল আচ্ছা এ সময় আমাদের যে আমাদের প্রিয় নবী রসুল উল্লাহ সাল্লাহকে তাকান তেরোটি বছর মক্কায় ছিলেন তিনি কি কম প্রভাবশালী লোক ছিলেন গরীতে মুকুটহীন সম্রাট যদি বলা হতো আমাদের প্রিয় নবীল দেখেন সবারই জানা আছে যে হাজারে আসে গুলমাল হলে যখন আল্লাহ নবী ঢুকলেন প্রথম তখন কি এক ব্যাকে বললি তাহলে দেখেন তারপরেও কিন্তু সেখানে তিনি মানে আপনার প্রভাব বিস্তার করতে পারেননি বল প্রয়োগ করতে পারেননি যেটা করার কথা যে যেহেতু কিন্তু দেখুন তিনি হিজরত করে যখন মোদিনায় গেলেন আল্লাহ আকবার প্রথম দিন থেকেই তিনি সেখানে আমরুবিল মারুফ নাহ আনিল মুনকারের জীবন্ত জল এবং এবং প্রাণবন্তকে জানি বলে আপনার এক উদাহরণ সৃষ্টি করে দিলেন দুই কাবিল যেখানে আপনার শত্রুতা দীর্ঘদিন ধরে যুদ্ধ তারা হয়ে গেল ভাই ভাই যে ইহুদিরা চক্রান্ত করে কি ধ্বংস করার কথা বলছিল সেই ইহুদিদের সাথে চুক্তি করে তাদেরকেও আপনার আওতায় নিয়ে আসলেন আল্লাহ একবার আল্লাহ যে মেধা দিয়েছিলেন আমাদের প্রিয়নবী রসুল্লাহ সাল্লাম এখান থেকে আমরা বুঝতে পারি যে মনরা মিনকানি আমার কাছে এখন দায়িত্ব এসেছে আমার স্তরে আমি শুরু করে দিয়েছি আমার স্টেজের নিচে যারা যে দায়িত্ব পাবেন তিনি তার অধীনস্থ যারা আছে তাদেরকে আস্তে আস্তে পরিবার পর্যন্ত এটা চলে আসবে তাহলে ইনশাল্লাহ আমরা এই দায়িত্বটা সুচারুরূপে সম্পন্ন করতে সক্ষম হব আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যদি এইভাবে যায় তাহলে বিশ্বটা শান্তির একটি স্বর্গরাজ্যে পরিণত হবে এবং শান্তির একটা জনপদ এবং গ্রামে পরিণত হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদী দর্শক আমাদেরকে ভালো কাজের আদেশ মন্দ কাজ থেকে নিষেধ কিভাবে করতে হবে আর এটা কতখানি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কি কখনো বলতে পারব যে না আমার পক্ষে সম্ভব না আমার সময় সীমার ভিতরে কী সম্ভব না আমার নিজের সাড়ে তিন হাত বডি যাকে নিয়ন্ত্রণের ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন সেখানে কি সম্ভব না আমার স্ত্রী তাকে পরিচালনার দায়িত্ব আমাকে দিয়েছেন সেখানে কি সম্ভব না আমার সন্তান যাদেরকে বরণ পোষণ লালন পালন শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন সেখানেও কি সম্ভব না আমার ভাই বেড়া তোর যাদের কর্তৃত্ব আমি করে থাকি সেখানে কি সম্ভব না গ্রামের নেতৃত্ব আমি দিয়ে থাকি সেখানেও কি সম্ভব না চেষ্টা করলে আমাদের পক্ষে সম্ভব কিন্তু আমরা এটার গুরুত্ব অনুধাবন করতে পারিনি তাই আসুন আমরা আবরুবিল মারুফ এবং মনকরের দায়িত্ব ভালো করে বুঝি এবং ভালো করে আঞ্জাম দেওয়ার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তৌফিকানায়ত করুন আমিন ওসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবারাকাত ইসলামের সাথে সংগত আব্দুল্লাহ জাহাঙ্গীর ইব্রাহিম জাহাঙ্গীর আলম बार। बार। बार। जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच कल रे न पुन सम्प्रचार सकाल आठ टाइम टी তাকে জানার জন্য ইসলামের রকম সমুখ মেনে চলা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 दा चे। अनन्य गुणावल जानते देख अनुष्ठान माना दुनिया आज रत साढ़े नुन सम्प्रचार शकाल सकाल आठटाय बांगल्दे बीस टीवी बांगल्